বাংলা মানবতা সমাধান ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম ও আকাতিন ওসাল্লা তালাম আল্লাহ রসুলহিল করিম বাদ সুপ্রিয় দর্শক পিস বাংলায় আপনাকে মুবারকবাদ আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম ইমানের পথ ও পাথ বিষয়ে সেখানে এমন এক জায়গায় গিয়ে আমরা কথা শেষ করেছিলাম তা হল যে আল্লাহর নবী বলছেন এই দুনিয়া কাজের জায়গা আয় বয়ের জায়গা নয় এবং ওই দুনিয়া হচ্ছে আয় বয়ের জায়গা ওটা আমলের জায়গা নয় এ কথাটাকে আজকে একটু আপনার সামনে খুলে দি। হাদিসের ভেতরে এসেছে আল্লাহর নব্বী বলছেন একজন মানুষকে যখন তার পরিবারের লোকেরা মরে যাওয়ার পর কাফন পরিয়ে তাকে যথাবিহিত নিয়মে কবরস্থানে নিয়ে যাই তাকে দাফন করে দেয় দাফন করে দিয়ে বাড়ির দিকে যখন আসে তখন সে লোকটা যতক্ষণ তার শ্বাস চলছিল ততক্ষণ সে ইহো জগতে ছিল যখন তার শ্বাস বন্ধ হয়ে গেল তখন সে আরেক জগতে চলে গেল এবং নাবি বলছেন মান মা তা ফকাত কামাত কেয়ামাত হু যে মরে গেল সে ব্যক্তির কেয়ামত আরম্ভ হয়ে গেল অর্থাৎ কবর থেকে নিয়ে কতদিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শুয়ে রাখবেন তিনি ভালো জানেন হাজার হাজার বছর ধরে মানুষ মরেছে কবরের ভেতরে শুয়ে আছে আরও শুয়ে থাকবে আর যতগুলো মানুষ আজ পর্যন্ত আসেনি তারা আসবে আসার পরে মরবে মরার পরে কবরে যাবে এ দুনিয়াটা শেষ হবে তারপরে আর এক দুনিয়ার প্রস্তুতি শুরু হবে তাহলে এতদিন পর্যন্ত মানুষ এই যে কবরে শুয়ে আছে তো কবর থেকে শুরু করে হিসাব নিকাশ পর্যন্ত জান্নাত জাহান্নামের ফেসলা পর্যন্ত এই যে লম্বা সময়টা আছে আমরা যাকে সবাই কেয়ামত কেয়ামত পরকাল বলে জানি তাহলে পরকালটা কোন সময়ইখানা পরকালকে শুধু এটাই যে যে ময়দানে আল্লাহতালা বিচারের জন্য সকলকে খাড়ো করবেন ওই সময়টুকু না জাননাতে চলে যাওয়ার পরের অংশটুকু না আগের অংশটুকু নাবিজি বলছেন কেয়ামত তখনই শুরু হয়ে গেল যখন ওই মানুষটার চোখ বন্ধ হয়ে গেল। এবং লোকটাকে যখন কবর দিয়ে দিল তার এই জীবন শেষ তার আর জীবন শুরু হয়ে গেল কত দূর যাবে সে নিয়ে আলোচনা করছি না শুধু এই কথাটাই বলছি যে তার ইহজীবন শেষ হলো পরজীবন শুরু হয়ে গেল ওই ব্যক্তি যাকে তার বাড়ির লোকেরা তাকে গোসল দিয়ে কাফন দিয়ে দাফন করেছে সে লোকটা যদি ইমানদার হয় সে লোকটা যদি নামাজি হয় তো নবী বলছেন এজা উদ খেলাল কাবরা মুসেল দাউনি ও সাল্লি লোকটাকে যখন শুয়ে দিয়ে কবরে মাটি দিয়ে চলে আসবে লোকেরা তখন তার কাছে দুজন ফরিস্তা আসবে এটা হাদিস থেকে প্রমাণিত তাকে বসানো হবে উঠিয়ে তাকে হিসাবের জন্য তৈরি করা হবে কবরে তিনখানা প্রশ্ন হবে আপনি অবশ্যই জানেন যে কবরে কোনটা কোনটা প্রশ্ন হবে প্রশ্ন আগে থেকে আল্লাহ রবুল আলমিন আউট করে দিয়েছেন অথচ কোনো পৃথিবীর কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় স্কুলে নিয়ম নাই যে পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসবে সেগুলোকে ছাত্রকে বলে দেওয়া আল্লাহ তালা আমাদের এত সুন্দর করে দিয়েছেন যে প্রশ্ন কটাকে আউট করে দিয়েছেন হে মানব মণ্ডলি এ প্রশ্নের উত্তরের জন্য তুমি তৈয়ার হয়ে যাও তাহলে তাকে যখন মু এবং নাকির প্রশ্ন করার জন্য তৈরি হবে ঠিক সেই সময়তে লোকটার সামনে একটা দৃশ্য ভেসে উঠবে তাকে দেখে মনে হবে পশ্চিম আকাশে সূর্যটা ডুবতে যাচ্ছে এটাকে আমরা বলি কি আসরের ঢিলা অর্থাৎ আসরের টাইমটা পার হয়ে যাচ্ছে মাগরীব কাছিয়ে আসছে ঠিক এই রকমের দৃশ্যটা যখন তার চোখের সামনে আল্লাহ আল্লাহতালা ভাসিয়ে উঠাবেন তখন এই লোকটা বলবে কে তোমরা আমার কাছে আছো কথা বলছ তোমাদের কাছে আমার একটা আরজি দাউনি ও সাল্লি আমার আসরের নামাজটা ছুটে গেছে তোমরা আমাকে আসরের নামাজটা পড়ে নিতে দাও আপনার মত কি বলছে আপনার বাড়ির বারামদায় এসে বৈঠকখানাতে এসে কেউ যদি বলে ভাই একটা চাটাই দেবেন আমি জোহরের চার রাকাত নমাজ পড়ব। কেউ যদি আপনার বাড়ির সামনে এসে কোনো মুসাফির বলে যে এই ফাঁকা জায়গাটাতে একটা মুসাল্লা দেবেন আমার আসরের নামাজটা পড়ার দরকার আছে আমি একটু পড়ে নেব আমি মুসাফির মানুষ তো ভালো কথাই তো বলছে সে চার রাকাত নমাজ পড়তে চাইছে আপনার জায়গাটা সে ব্যবহার করতে চাইছে তাহলে আপনি কি বলবেন তাকে না দেবো না কিসের নামাজ এখানে কেন পড়বে চলো এখান থেকে এভাবে আপনি তাকে কি হেদ করে আর আপনি তাকে ধিৎকার দিয়ে দূরে সরিয়ে দেবেন ও তো ভালো কাজ করতে চাইছে বেচারি আপনি ওকে নামাজ পড়তে দেন আপনাকে যদি প্রশ্ন করি যে এই লোকটা কবরে জেগে যাওয়ার পর মু এবং নাকিরকে বলছে তোমরা আমাকে একটু সময় দাও আমি আসরের নামাজটা পড়ে নিই আপনার বিবেক কি বলছে তাকে ওই কবরের ভেতরে নামাজ পড়তে দেওয়া হবে সুন্দর করে জেনে রাখুন তাকে আর নামাজ পড়তে দেওয়া হবে না কেন দেওয়া হবে না আমার কথাটা আপনার স্মরণে আছে ইহ জগতে আপনাকে কাজ করতে হবে আমল করতে হবে এখানে আই করতে হবে না আর পর জগতে যখন চলে আসবেন তখন আপনাকে হিসাব দিতে হবে এখানে আমল করা চলবে না লোকটা আমল করতে চাইছে যে আমাকে নামাজ পড়তে দাও এটা নমাজের জায়গা নয় তাহলে পরিষ্কার হলো ব্যাপারটা আপনাকে আর একটা বলছি কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রবুল আলমিন বলছেন কিছু লোক যাহার নামে পড়ে পড়ে চেঁচাবে চিৎকার করবে চেঁচাবেই তো এত জ্বালা এত যন্ত্রণা এত কষ্ট এত ব্যাথা। তারা তো পানি দাও পানি দাও করে চাঁচাবে কে বলবে জান গেল জান গেল কে বলবে মরে গেলাম মরে গেলাম কত রকমের বিকট আওয়াজ যে সেখান থেকে উঠবে তো তার সীমা নেই চেঁচাবে একগুলো লোক এদের চিৎকার সম্বন্ধে কোরআনের ভেতরে এবং হাদিসের ভেতরে অনেক কথা এসেছে কিন্তু তাদের ওই চিৎকার চেঁচামেচিতে কেউ কাম দেবে না স্বয়ং আল্লাহ রাবুল আলমিন কোনো খেয়ালি করবেন না তাদের ভ্রুক্ষেপই করবেন না যে কে চেঁচাচ্ছে শেষে হয়তো হাজার বছর চলে যাওয়ার পর শেষে হয়তো পাঁচশো বছর চলে যাওয়ার পর যদি আল্লাহ রাবুল আলমিন তাদের কোনো দোয়ার শুনেন বা তাদের আরজিতে কাম দেন তো কি এমন বলবেন এই চিৎকার চেঁচামেচির শেষে এক এক হাজার বছর পর যদি আল্লাহ রাবুল আলমিন তাদের দিকে একটুখানি নজর দেবেন কোরআানে কারিম আল্লাহ বলছেন ওদেরকে পানি দাও পানি দাও করে চাচাবে যখন তখন পানি দেওয়া হবে তো পানি আবার কি নরকবাসীরা যে পুটছে এবং তাদের গা থেকে যে সমস্ত রস পুঁজ রক্ত বেরিয়ে বেরিয়ে জমা হচ্ছে ওই সমস্ত গরম পুঁজ এবং রক্তগুলোকে গরম তাদের মুখে তুলে দেওয়া হবে তাদের চেহারাতে যেমনি এইটা নিয়ে আসা হবে বাসনটাকে তারা মনে করবে এটাই আমাদের তৃপ্তি দেবে এটাতে আমরা হয়তো আরাম পাব বলে তখন চট করে মুখে ভরতে যাবে মুখে যদি ভরেও নেই পেটে যদি পুড়েও নেই তাতে আরাম হবে না যা ছিল পেটের ভেতরে নাড়ি এবং গুড়ি সমস্ত কিছু তার গুজ দ্বার দিয়ে বেরিয়ে যাবে কত কঠিন এবং কত ভয়ানক আজাবের মধ্যে তাদেরকে থাকতে হবে ব্রাদার ইসলাম তাহলে চিৎকার তো হবে চেঁচামেচি তো হবে আমি আপনাকে বলছিলাম যে ওই জায়গাটা আপনার আমলের জায়গা নয় আমল এখানেই করে নিতে হবে সম্বল এখানেই করে নিতে হবে ওখানে গিয়ে হবে না তার উদাহরণে বলছি ফিহা ওরা যাহা নামে পড়ে পড়ে চাঁচাবে তো চাঁচাবার শেষে তার এক আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা পেশ করবে কি রব্বানা আখরেজিনা না আমল সো আলহান হে প্রভু পর্বারে আলাম তুমি আমাদেরকে আজাবে পড়ে যা শিখলাম এ আজাবে গ্রেফতার হয়ে যতটুকু আমাদের জ্ঞান হয়েছে তাতে এটাই শবক পেয়ে নিয়েছি এ বুদ্ধিটা আমাদের হয়ে গেছে যে আমরা তোমার আর বেয়াদি করব না আমরা আর এই এইরকম জানুয়ারি জীবন কাটাব না আমরা আমাদের নিজেদেরকে বদলাবার চেষ্টা নেব। আল্লাহ তুমি আমাদেরকে যাহা নামের আগুন থেকে বের করো এখান থেকে একবার তুমি আমাদেরকে মুক্ত করো মুক্ত করবেন কিনা, সে কথা আপনাকে এক্ষুনি বলছি সঙ্গে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার আসছি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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 সঙ্গে আছেন তার জন্য আল্লাহ তালা তার কথা শুনবেন কি তাকে দুনিয়াতে আসতে দেওয়া হবে কি কিসের জন্য আসতে চাইছে না আমলসঅ আল এহান একটা ভালো কাজ করব আমরা এবার ওই ভালো কাজের ভিত্তিতে যাতে আমরা এই জাহান নামে আর না পুড়ি তার জন্য আমরা প্রস্তুত হব তাহলে তাদের বাসনাটা ভালো নামন্দ তাদের প্রস্তাবটা যদি বিবেচনা করি আমরা তাহলে বিবেচনাতে আসবে যে না কথাটা তো ভালো এটা ভালো করতে চাইছে কিন্তু এটা দুনিয়ার জায়গায় ওটা করতে পারেনি আখেরাতের জায়গাতে এখানে এসে করতে চাইছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জবাব দিয়ে বলবেন আলাম্ন রকুমলে এত জাক্কার জ্ঞান অর্জন করার জন্য জাহান নাম থেকে বাঁচবার জন্য এই আজাবের গ্রাসে তুমি মুখ তালা হবে না তার জন্য তোমাদের কি আমি আয়ুদিনি যাতা করে ওই সময়ের মধ্যেখানে তুমি আমার আজাদকে বলে ভয় করো এবং আমার জান্নাতকে পাওয়ার আশাই তুমি আমার দিকে আগে আসো এমন জ্ঞান অর্জন করার কি তোমাকে সুযোগ দেওয়া হয়নি দিয়েছিলাম তুমি বলো তোমাকে কি আমি দশ বছর বয়সে মেরে দিয়েছিলাম তুমি বলো তোমাকে গিয়ে আমি তিরিশ বছর বয়সে মেরে দিয়েছিলাম তুমি নিজে বলো তুমি কত বছর বয়সে মরেছো। তোমাকে পঞ্চাশ বছর আয়ু দিয়েছি তোমাকে পাঁচপান্ন বছর আয়ু দিয়েছি তোমাকে ষাট বছর আমি আয়ু দিয়েছি এত লম্বা চওড়া আয়ু দিয়ে এর মাঝখানে তুমি সময় বের করতে পারলে না জাহান নাম থেকে বাঁচার আজ তুমি জাহান নামের অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার পর এখানকার তিক্ত স্বাদকে ভোগ করে নেওয়ার পর তুমি তখন বলছো যে আজ আমাকে দুনিয়ায় যেতে দেওয়া হোক আমি ভালো আমল করে আসব। যাতে আমাকে এই না যাবে গ্রেফতার হতে না হয় আল্লাহ তালা শুনবেন কি শুনবেন না কেন যে ফর্মুলায় আসছে না বলেই দেওয়া হয়েছে আগেই দুনিয়ার কাজ দুনিয়াতেই করো আখেরাতের কাজ আখেরাতে হবে দুনিয়ার কাজ দুনিয়ায় ফেলে দিয়ে আখেরাত গিয়ে করতে চাইবে তা আর হবে না এখন তুমি যা করে এসেছিলে তার ফল করো যারা ভালো আছে তারা ভালো ফল ভোগ করবে যারা মন্দ আছে তারা মন্দ ফল ভোগ করবে এখানে এসে অদল বদল করতে চাইবে ওটা কোনো দিনই আল্লাহ রাবুল আল মানবেন না তাই আমি যেমন আপনাকে এত কথা বলছি তো শেষখানে এই কথাটাই আবার ফিরিয়ে বলবো যে আপনি দুনিয়ার সন্তান হতে চাইছেন না আখেরাতের আপনি আখেরাতকে নিজের উজ্জ্বল বানাতে চাইছেন না আপনার দুনিয়াকে উজ্জ্বল বানাতে চাইছেন আবার স্মরণ করিয়ে দিই যে বাড়িখানা আপনি বানাচ্ছেন দুনিয়াকে রঙিন করার জন্য আপনার সকালকে রঙিন করার জন্য আপনার রাতকে রঙিন করবার জন্য যে বাড়ি আপনি বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন টাকা লক্ষ টাকা কোটি টাকা চলে যাচ্ছে পাথর বসছে টাইলস বসছে ঝর্ণা বসছে সুন্দর সুন্দর সরঞ্জাম আপনি বাড়িতে লাগাচ্ছেন মনে রাখবেন কি যে বাড়িখানা আয়েসের জন্য আরামের জন্য দুনিয়াতে বানালেন সেই বাড়িখানা বানাতে আপনাকে চার বছর সময় লাগলো কোটি টাকা খরচ করে দিলেন যেদিন মরে যাবেন সেদিন আপনাকে যে বাড়িখানা দেওয়া হবে সেই বাড়িখানার কত লম্বা কত চওড়া কত স্কোয়ার ফিট জায়গায় হবে তার হিসাব করা আছে তো আপনি এখন টাউনে টাউনে জায়গা খুঁজছেন হাজার স্কোয়ার ফিট না হলে আমার বাড়ি হবে না দু হাজার ফিট না হলে আমার বাড়ি হবে না অথচ কবর ওটাতে আপনার এই যে দাগ নম্বর আর যে আপনার প্লট আপনার জন্য নির্ধারিত করা আছে সেটা কত বড় হবে আপনার লাশটা যতটা লম্বা তার থেকে বড়জোর জোর চার থেকে ছ আঙ্গুল বেশি হবে আপনি যতটা চওড়া তার থেকে বড় জোর আধার চওড়া বেশি হবে এই সামান্য টুকু জায়গার মধ্যেখানে আপনাকে বাড়ি বানাতে হবে এবং আপনি বাড়ি বানাচ্ছেন দুনিয়ার বাড়িকে চার বছর ধরে আপনার কবরের বাড়িখানা টোটাল চল্লিশ মিনিটেই তৈরি হয়ে যাবে এটা ভাবেন না কেন এই ভাবনাটা যদি আপনার মগজে আসে তাহলে পরে মানুষ কোনো দিন দুনিয়ার প্রেমে ডুবে যাবে না আখেরাতকে হারিয়ে দেবে না সময় সবসময় আখের মনের ভেতরে জাগ্রত থাকবে যে কি করব করবো যেদিকে মুখ দিচ্ছি, যেদিকে পা বাড়াচ্ছি রং শুধু যে চোখে আমরা কেমন করে আল্লাহর দিকে এগিয়ে আসব। আল্লাহর দিকে যদি এগিয়ে আসার আপনার মন চাইছে কিন্তু প্রস্তুতি নিতে পারছেন না তাহলে পারে একবার আপনার বাপ কোথায় জন্মেছিল আপনার বাপ যে ঘরখানে বসবাস করে আজ নেই সেই ঘরখানে একবার আপনি ঢুকেন ঢুকার বারে বলেন এ বাড়িটা কে করিছিল আমার বাপ আমার বাপ কোথায় কবরে আমি আজকে বাস করছি কাল আমি থাকবো না এ বাড়িখানা কার হবে আমার ছেলেদের হবে তাহলে তো এই সিলসিলা এই ক্রম আল্লাহ রবুলার আমিন চালু রেখেছেন এই ভাবনা যদি নিরিবিলিতে ভাবেন তাহলে আপনার মনের ভেতরে ইমান তৈরি হবে যদি বলেন তাতেও আসে না তাহলে আপনাকে আল্লাহ নিবি যেভাবে বলেছেন সেটাই করুন যে সমস্ত জিনিসগুলো মনের ভেতরের আনন্দ উল্লাসকে হারিয়ে দেবে এই জিনিসটার নাম হচ্ছে মৌধ মৌতকে বলে স্মরণ করতে হবে মৌতের দৃশ্য যদি কাউরি দেখে থাকেন তাহলে সে দৃশ্যটা স্মরণ করতে হবে মানুষ কেমন হয়ে মরে মরণের সময় কত কষ্ট হয় সেগুলো আপনাকে স্মরণ করতে হবে এবং এইগুলো যদি বেশি বেশি করে স্মরণ করা যায় যে বেশি মৌতকে বলে ভাববে তার ইমান তত বেশি বৃদ্ধি পাবে কিন্তু আমি মৌতকে বলে ভাবার কখনো খেয়াল করি না চলছি আশি কিলোমিটার বেগে গাড়ি চলছে আপনি মৌতের সাথে সাক্ষাৎ পাননি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল লাই রাহিল্লা পড়তে পেলেন না মাকে দেখতে পেলেন না বাপকে দেখতে পেলেন না বিবি বাল বাচ্চাকে কোনো একটা শেষ কথা বলবেন তারও সুযোগ হলো না মরে গেলেন কোথায় যদি তাতেও না হয় যদি নিকটবর্তী কোন স্থানে কবরস্থান থাকে তাহলে একবার করে কবরের কাছে যাবেন কবরের কাছে যেতে গেলে দেখবেন একগুলো বিরান পড়ে আছে কবরের মাঝখানা বসে গেছে খাল হয়ে আছে আপনি কাউরি কাছে জানতে চাইবেন এটা কার কবর নিশ্চয় আপনার সামনে নাম নেবে এমন কোনো বড় ব্যক্তির এমন কোনো ধনী ব্যক্তির যাকে আপনি চেনেন এ লোকটা আজ পাঁচ বছর আগে কি দুনিয়ায় আর কী তামাশাই আর কি গাড়ি আর দে। কি জীবন কাটাচ্ছিল আয়েস আরাম করছিল তার গায়ের এক একটি জামা এক একটি ফুল ব্যান্ড, হয়তো পাঁচ হাজার ছ টাকা দামের যার হাতে ঘড়ি ছিল বিশ হাজার টাকা দামের যার চোখের চশমাখানায় শুধু ছিল চার হাজার টাকা দামের এত আয়েস আরামে ডুবে থাকা ওই ব্যক্তিটা আজ কবরে শুই আছে এবং কবরে এমন হয়ে শুই আছে যে তার বাঁশগুলো লকড়িগুলো কোথায় চলে গেছে কবরের উপরে সব মাটিগুলো। এমন হয়ে পড়ে গেছে যে তার বুকের ওপরে কল্পনাই মনে করুন যে তার বুকের ওপরে সমস্ত মাটিগুলো চেপে তাকে ধরে আছে কোথায় শ্যাম্পু মাখা চুল কোথায় শ্রাবণ মাখানো সেই আপনার গায়ের গ্রোম আর চামড়া সব মাটিতে মিশে গেছে সব খেয়ে নিয়েছে কিছুই বাকি নেই এমন একটি পোশাক পরে চলে গেছেন দুনিয়াতে যদি টেলারের দ্বারা এই সামান্য একটু ভুল হয়েছে আপনি পোশাককে রিজেক্ট করে দিয়েছেন এটা টেড়া কেন হলো এটা বাঁকা কানা হলো এটা লম্বা কানা হলো এটা এখানে ফিট কেন হলো না আপনি বিনা মাপের কোনো জামা পরেননি অথচ সেই দিন যে জামা পরে আপনাকে কবরে পাঠানো হবে তার কোনো মাপ নেই তার কোনো ডিজাইন নেই তাতে কোনো পকেট নেই ওখানে চেন লাগে না ওখানে বেল্ট লাগে না ওকে আলাদা করে পায়েটটা আলাদা করে গায়েটটা এইরকম করে পরতে হয় না এমন ড্রেস আপনাকে পরিয়ে দেওয়া হবে যার কোন ডিজাইন নেই ফ্রি সাইজ আপনাকে শুইয়ে দেওয়া হবে ডান থেকে এদিকে বাম থেকে এই দিকে উঠিয়ে দেওয়া হলো এই পোশাক পরে আপনি কবরে চলে যাবেন কবরস্থানে যদি যান তাহলে একগুলো তাজা কবর দেখতে পাবেন খাঁচা দিয়ে ঘেরা থাকে কবরটা কার্গো হলে ওই মোহাল্লার উমুখ লোকটার এই কবর কবে মরেছে লোকটা এই তিন দিন হলো আহ সুহান আল্লাহ এই তো চার দিন আগে লোকটার সঙ্গে সেদিন রাস্তায় দেখা হলো সালাম ওয়ালিকুম বললাম কত আলেক সেলাইক হলো কত গল্প করলাম আজ লোকটা দুনিয়াতে নেই তাহলে মগজের তালাগুলো খুলবে তখনই ভাবনাটা আপনার কাছে আসবে এগুলো হচ্ছে ইমান তাজা করার উপায় আর এইগুলোই হচ্ছে ইমানের পাথেও এই জিনিস যদি আপনার মনের ভেতরে জাগাতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য আপনার এই দুনিয়ার ক্ষণস্থায়ী ও ধন্য এবং আপনার আখেরাতের জিন্দগি সেটাও হবে কামিয়াব বন্ধুরা আমার আপনাকে আরো বলছি এই দুটো কথা ভুলে যাবেন না একটা বাংলাতে শব্দ আছে তাকে বলা হয় ত্যাগ আর একটা শব্দকে বলা হয় ভোগ ভোগ মানে কি প্রয়োজনের অতিরিক্ত কিছু ব্যবহার করাটাই হচ্ছে ভোগ আমাকে খেতে লাগবে দিনে হয়তো বার আমি খাই বার। আমাকে হয়তো তিন জোড়া কাপড় লাগবে সেখানে আমি রেখেছি বিশ জোড়া আমাকে হয়তো দুজোড়া জুতো লাগবে একটা চপ্পল লাগবে সেখানে আমি আমার ঘরে পাঁচ জোড়া সাতজোড়া চপ্পল জুতা সাজিয়ে রেখেছি আমাকে এভাবে যদি আমি জীবন অভ্যস্ত হই তাহলে এটা হচ্ছে ভোগ মানুষ সব সময় লক্ষ্য রাখবে যে ভোগ হয় অঙ্গ দিয়ে তার ভেতরে কান দিয়ে ভোগ হয় চোখ দিয়ে ভোগ হয় হাত দিয়ে ভোগ হয় শরীর দিয়ে ভোগ হয় কান দিয়ে ভোগ এমন একটা কথা যেটা আপনার মন শুনতে চাইছে আপনি শুনছেন অন্যায় জুলুম এবং অকথ্য কথা আপনি শুনছেন এই কানকে আপনি ভোগ করাচ্ছেন চোক চোখ দিয়ে ভোগ হয় যদি কোরানে কারিমের তিল আওয়াত হতো তাহলে আল্লাহ রবুল্লা রাজি হতেন কিন্তু কোরআনে কারিমের তিল ছেড়ে দিয়ে হয়তো সারা সারাদিন এমন কোনো নোংরা পত্রিকা নিয়ে বসে আছি যে সমস্ত ওই পত্রিকাগুলোতে আমাকে শুধু হয়তো ওই সেক্সের কাহিনি শোনাচ্ছে কিংবা হয়তো কোনো অপরাধের কাহিনী শোনাচ্ছে কিংবা কোনো জাসুসি সিরিয়াল দেখাচ্ছে বা শোনাচ্ছে যেগুলো পড়ে আমার ইমানের একটা রতি পরিমাণে লাভ হবে না এমন বই নিয়ে আমি ব্যস্ত আছি তাহলে আপনি আপনার চোখকে ভোগের জন্য লাগিয়ে রেখেছেন এইগুলো থেকে আপনাকে চোখকেও বাঁচাতে হবে কানকেও বাঁচাতে হবে হাতকেও বাঁচাতে হবে মনটাকেও বাঁচাতে হবে ভোগটাকে ছেড়ে দিয়ে ত্যাগে আসতে হবে ত্যাগ যদি দুনিয়ায় কেউ ত্যাগ করে তাহলে ফর্মুলা বলে দিচ্ছি আল্লাহর দুনিয়া হলো দুটা একটা হলো ইহজগত একটা হলো পরজগত এই দুটা দুনিয়ার জন্য দুটা আইন বলছি আপনাকে একটার নাম ভোগ একটার নাম ত্যাগ এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দারা তোমরা যদি ইমানি জিন্দগি কাটাতে চাও তাহলে এই দুনিয়ায় তোমাদেরকে ত্যাগটা বেছে নিতে হবে তোমরা যদি গুমরাহির জিন্দেগি চাও এবং আখরাতকে বরবাদ করতে চাও তাহলে তোমাদেরকে এই দুনিয়ায় ভোগটাকে বেছে নিতে হবে তুমি এখানে যদি ভোগ বাঁচো বাঁচলো তোমার জন্য ত্যাগ এখানে যদি তুমি ত্যাগকে বাছাই করো তাহলে বাঁচলো তোমার জন্য ভোগ তুমি কোনটা বাছাই করবে তোমাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে ত্যাগ কাউকে বলে ত্যাগের মানে হলো এই যে জিনিস আমার ইমান খেয়ে নিবে তাতে থেকে আমি দূরে থাকব। যে কথা আমার ইমানকে নষ্ট করে দেবে সে কথা আমি কানে তুলবো না যেই জায়গায় যেতে গেলে আমার ইমান বরবাদ হবে সেই জায়গা আমি পা দিব না আমি ত্যাগ করে দিলাম এটা শুনবে না কেন এটা আমার ক্ষতি করবে আমার দিনের আমার ইসলামের আমি ত্যাগ করে দিলাম এটা দেখবে না কেন যেটা এটা যদি দেখি তাহলে আমার ইমান নষ্ট হবে আমি ত্যাগ করে দিলাম তাহলে একজন মানুষকে সব সময় এ দুনিয়ায় এসে যদি ইমানদার বাঁচতে চাই তাহলে তাকে ফর্মুলায় থাকতে হবে ত্যাগের ত্যাগ নিয়ে বাঁচবো আর যদি ত্যাগ না করি যদি আমি কি করি ভোগে মেতে যাই আপনি যদি অঙ্কতে ভুল করেন তাহলে আল্লা রবুল আলমিনের কাছে আপনি ভাববেন যে এখানে ভোগ করে মরলাম তো ওখানেও ভোগ করব তা আল্লাহ তালাও অঙ্কটাকে এই উল্টাপাল্টা করে দেবেন না ভাই যান না কোনো দিনই নয় ত্যাগ এবং ভোগ দুটা দুনিয়ার সঙ্গে লেগে আছে এখানে ভোগ হলে ওখানে ত্যাগ হবে এখানে ত্যাগ হলে ওখানে ভোগ হবে আপনি কোনটা চাইছেন এবার আপনি বলুন সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে এই কামনা করব আল্লাহর কাছে এই দুয়াটাই করব। হের রব্বুল আলামিন। তুমি আমাদের ইমানে জিন্দকে দাও গুমরাহীর রাস্তা যেন আমরা ছেড়ে দিই আমরা যেন ইমানের রাস্তাকে ধরতে পারি সে তৌফিক তুমি আমাকে দাও আমার চোখে আমি যেন পর্দা লাগাতে পারি ওই জায়গায় যা দেখতে গেলে আমার ইমান শেষ হয়ে যাবে সেই রকম তুমি আমাকে বিবেক দাও সেরকম আমাকে বুদ্ধি দাও আল্লাহ তোমার কাছে এই তৌফিক চেয়ে নিয়ে এখানে ইতি টেনে দিলাম আল্লাহ হাফেজ ওমাআলন ইবাল ওআলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারাকাত المدينة مرحبا يا خير gratefulness where the call is to Allah pala <speaking> al <in Hebrew>